أذكار الصباح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنتون লহু ম ফিসম ফিল ও বল্লী অশ দহ ইমুম বৈন ঐ দিহিম وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا মহান আল্লাহ ছাড়া কোন সত্য ই চিরঞ্জীব সর্বসত্ত্বার ধারক তাকে তন্ত্রা ও নিদ্রায় স্পর্শ করতে পারে না আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তিনি তা জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্ট করতে পারে না তার আসন আসমান সমূহ ও ও জমিনকে করে আছে। আর আসমান জমিনের রক্ষণাবেক্ষণ তার জন্য কষ্টকর নয় আর তিনি সুউচ্চ সুমহান হাদিস শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে বিকাল হুয়া পর্যন্ত জিন শৈতান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে আর যে ব্যক্তি বিকালে তা পাঠ করবে সে সকাল হওয়া পর্যন্ত বলুন তিনি আল্লাহ এক মুখাপেক্ষী তিনি এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য সমকক্ষ কেউ নেই শব্রীমা কম শব্রী গোসি কিন ইদ কম শব্যিন ফিল কম শবী হিদিন ইদ হ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর অনিষ্ট থেকে রাতের অন্ধকারের যখন তা গভীর হয় আর অনিষ্ট থেকে সমস্ত নারীদের যারা গিরাই ফোগান করে আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে বিস মালিকিম নিলাহিন খ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবির মানুষের অধিপতির মানুষের ইলাহির কাছে আত্মগোপনকারী দাতার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দির মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে এসেছে ও বিকালে এই তিনটি সূরা অর্থাৎ সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সৌরাত করে পাঠ করবে এটাই তার সবকিছুর জন্য যথেষ্ট হবে والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رب أسألك خير ما في هذا اليوم وخير ما بعده وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده رب أعوذ بك من الكسل আমরা সকালে উপনীত হয়েছে অনুরূপ যাবতীয় রাজত্ব সকালে উপনীত হয়েছে আল্লাহর জন্য সমুদয়ী প্রশংসা আল্লাহর জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই তার কোন অংশীদার নেই রাজত্ব এবং প্রশংসা তারই তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, বান হে আমার এই দিনের মাঝে এবং এরপরে আমি তা থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও খারাপ থেকে হে আমার প্রতিপালক আমি আপনার কাছে কবর এবং জাহান্নামের আহাব থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমরা আপনার জন্য সকালে উপনীত হয়েছি এবং আপনারই জন্য আমরা বিকালে উপনীত হয়েছি আর আপনার দ্বারা আমরা জীবিত হই আর আপনারই দ্বারা আমরা মারা যাব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 আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্যমতো আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমি স্বীকার করছি আমার অপরাধ অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি ছাড়া আর কেউ গুণাসম ক্ষমা করতে পারে না। বুখারিতে বর্ণিত রয়েছে রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তেক ফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে পড়বে সে ওই দিনে বা রাতে মৃত্যুবরণ করলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে সুভানমি অসবাহ উশিদুক উমিয়া ইহদক লুক হে আল্লাহ আমরা সকালে উপনীত হয়েছি আপনাকে আপনি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই আপনার কোন অংশীদার নেই আর মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম আপনার বান্দা ও রাসুল সোহাই বর্ণিত রয়েছে যেই ব্যক্তি সকালে অথবা বিকালে তা চারবার বলবে আল্লাহান তাকে জাহান্ন আগুন থেকে মুক্ত করবেন যে নিয়ামত আমার সাথে সকালে উপনীত হয়েছে अथवा सृष्ट अन्न कारो साथम केवल कृतज्ञता सकाल बला उपरो दुआ पाठ करल से जान से दिन शुक्रिया आदाय करलो व्यक्ति बिकल बल्कि रतर शुक्रिया आदाय करलो اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت هي الله أما كني رابطة دين أمر شريني हे आल्ला दिन श्रवण शक्ति हे आल्ला दिन दृष्टिशक् आश्रय चाह कुफर दारिद्रथनार आश्रय चाह कबर आजाब नहीं আমি তার উপরই ভরসা করি আর তিনি মহান আরসের অধিপতি সোহে হাদিসে বর্ণিত রয়েছে যে ব্যক্তি সকালে এবং বিকালে তার সাতবার পাঠ করবে তার দুনিয়া ও আখিরাতির সকল চিন্তা ভাবনার জন্য মহান আল্লাহই যথেষ্ট হবেন আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি হি আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা চাচ্ছি আমার দিন দুনিয়া পরিবার ও অর্থ সম্পদের হে আল্লাহ আপনি আমার গোপন ত্রুটি ঢেকে রাখুন আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় রূপান্তরিত করুন হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে আমার পিছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার ওপরের দিক থেকে আর আপনার মহত্বের উচিলাই আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রেহিমি শহদি কলহু কমিম शयताननीष्टीतरा अथबा অন্য কোন মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে মহান আল্লাহর নামে যার নামের সাথে আসমান ও জমিনে কোন কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা মহা জ্ঞানী যে ব্যক্তি সকালে এবং বিকালে তা তিনবার পাঠ করবে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে دین ও মোহাম্মদ গ্রহণ করে আমি সন্তুষ্ট সকাল ও বিকালে তিনবার পাঠ করবে মহান আল্লাহর কাছে তার অধিকার হয়ে যায় তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করা ولا تكلني الى نفسي طرفه عين هتي رونجیب হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় আপনার কাছে উদ্ধার কামনা করি আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন আর আমাকে আমার নিজের কাছে العالمين <سؤال> আমরা অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে সৃষ্টিকলির প্রতিপালক আল্লাহর জন্যে হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করি এই দিনের কল্যাণ বিজয় সাহায্য نور بركة و هداية أرامي أبنر كاته أسروي تاي أي دينير أبون أي دينير بورير أقول لن تكي أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاس وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا مسلما وما كان من المشركين আমরা সকালে উপনীত হয়েছি ইসলামের ফিতরাতের উপর নিষ্ঠাপূর্ণ বাণীদের উপর আমাদের নবীলের উপর আর আমাদের পিতা মিল্লাতের ওপর যিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং যিনি মুসিদদের অন্তর্ভুক্ত ছিলেন না আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে যে ব্যক্তি তা সকালে একশবার এবং বিকালে আসতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতা বা এই দোয়ারাটি দশ বার বলবে অলসতার সময় একবার বলবে তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান বুখারী ও মুসলিমে বর্ণিত আছে রসুল সাল আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দ্বারাটি দিনে একশতবার পাঠ করবে সেটা তার জন্য কেউ তার মতো কিছু নিয়ে আসতে পারবে না হা সে ব্যক্তি ব্যতীত যে তার চেয়ে বেশি আমল করবে আমি পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি তার সৃষ্ট বস্তু সমূহের সংখ্যার সমান তার নিজের সন্তোষের সমান তার আর ওজনের সমান ও তার বাণী লিখার কালে পরিমাণ এই দাগাটি সকালে তিনবার পাঠ করবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকটে তাওবা করছি প্রতিদিন একশতবার বলবে মহান আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের উচিলাই আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি হাদিসে বর্ণিত আছে যেই ব্যক্তি বিকালে এই দোয়াটি তিনবার পাঠ করবে সে রাতে কোনো বিষ ধর তার ক্ষতি করতে পারবে না আপনি শান্তি এবং রহমত নাজিল করুন আমাদের নবী মুহাম্মদ হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি সকালে এবং বিকালে আমার উপর দশ বার দরদ পাঠ করবে সেই ব্যক্তি ইয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে